আসসালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ আজমাইন। প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পৃষ্টিভি দেখছেন এবং ইসলামী আলোচনা ইসলামী আকিদা ইসলামী মাসলাম মসাইল আপনারা শিক্ষা করছেন আল্লাহ তে এবং সকলকে তৌফিক দেন যেন আমরা তার উপরে আমল করতে পারি দিন ও দুনিয়ার পাথেও সংগ্রহ করতে পারি আল্লাহ আমিন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 তারপরে আরক কি কী পাহাড়কে এক আঙুলে এক আঙুলে তার বোঝা গেল কি সেখানেও আঙুলের কথা উল্লেখ আছে অতবা আঙুল আছে তারপরে জাহান নামে যখন জাহান নামীরা যাবে তখন সুপারিশকারীরা সুপারিশের মাধ্যমে কিছু লোককে জাহান নাম থেকে মুক্তি করার চেষ্টা করলে আল্লাহ তালা ক্রমে তারা সেটা করবেন এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করবেন অবশেষে আল্লাহ আল্লাহতালা নিজের হাতের চেটো নিজের হাত দিয়ে লোট যাকে বলে লোট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 আল ইস্তেওয়া কাইফ আল ইস্তে তার মানে আল্লাহ আরো আছেন সমাসিন কিভাবে আছেন বা কেমন সমাসিন আবার কেমন আল্লাহ কেমন করে আছেন তখন ইমাম মালিক বললেন আল ইস্তিম তার মানে সমাসিন হওয়া বা আরো থাকা আমাদের জানা এর অর্থ আমরা বুঝতে পারি আরো থাকা কেমন হয় ঝোল তার কেমনত্ব অজানা কেমন করে আছেন আমি জানি না তো আল্লাহ সত্তা কেছি না তো কিভাবে জানবো ওয়াজ হুবিদা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 হাদিসে জিব্রিল জিব্রিল হাদিসে তিনতে স্তরের কথা বলা হয়েছে ইসলাম ইমান আর এহসান এহসান কাকে বলে যখন জিব্রিল আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন এহসান কাকে বলে তখন আল্লাহ নবী বললেন আল্লাহান্লাহ কা তার এহসান হল যে তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো যেন তুমি আল্লাহকে দেখছো ফাইললাম তখন তারাহু ফাইনাহুই এরাক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 আল্লাহ তালা ছবি অঙ্কন করে মনে করেন যে আল্লাহ তালা এই রকম তাহলে আপনি মশরিক হয়ে যাবেন তাকে সামনে করে সিস করবেন আর আপনার মনের ভেতরে একটা ছবি সেই ছবিকে কল্পনা করে আপনি যখনই সিস করবেন ঢুকু করবেন কি হবে সেটিক হয়ে যাবে যেহেতু আল্লাহ সেরকম না যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরও আলাদা যেমনই আপনি কল্পনা করেন আল্লাহ তালার মতো কিছুই নেই লাইসাকা মিসলিহি সয়ুন ও সামিউল বাসি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 এটা হচ্ছে কালেমা তাইয়েবা এটা হচ্ছে কালেমা তাইয়ে বা এই কথা যার শেষ কথা হবে সে জানাতে যাবে আর এই কথা দিয়েই মোমেন ইমানে প্রবেশ করে ইসলামের প্রবেশ করে এখন এমন ব্যক্তি যে লাইলাহ ইল্লা বলল এবং তার মানে না বোঝে তাহলে কি লাইল্লাহ ইল্লাহ কাজে দেবে হ্যাঁ অর্থ না জানলে অনেক সময়ে আপনার দোয়াও কবুল হবে না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 তার মানে আরবিতে লাবণ মানে অথচ সে আরবি জানে না বাঙালি হাজি ওই যে ওই বাঙালি হাজি হাগো কেমন হজ করলে হ্যাঁ বাবা খুব ভালো তো কেমন সব ওখানে ভাষা বসে সব আরবি খালি আজানটা আর সালামটা বাংলায় এমন হাজি যে খালি আজানটা আর সালামটা বাংলায় ওগুলো কি বাংলায় হয় কিন্তু ওইরকমই বুঝেছ আরেকজনকে জিজ্ঞেস করলে কেমন হজ করলে ও বাবা শুধু পন পন পনপন করে ঘুরতে হচ্ছে অনেক লোক আসছে এখানে হজ করতে কিন্তু অনেক লোকের হজ সবারই হজ কবুল হয় বিরতির সময় এসেছে প্রিয় দর্শক আবার আপনাদেরকে শোনাচ্ছি একটু বিরতির পর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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি সাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা আমি বলতে যাচ্ছিলাম যে ভাষা না জানার ফলে এখন হাজি হজ করতে গেছে দুদিনে রান্না করতে যাওয়ার সময় রিয়াল দিয়েছে বল থেকে লবণ কিনে নিয়ে এসো সে বেচারি বাকালাতে গিয়ে দোকানে গিয়ে বলছে লবণ লবণ এ এখন দোকানদার করেছে কি ফ্রিজটা খুলে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে এক রিয়াল নিয়েছে ঠান্ডা একটা প্যাকেট বের করে দিয়েছে লবণ ঠান্ডা লিকুইড সৌদি আরব তো উন্নত মানের দেশ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 কি সমস্যাটা বলুন তো সমস্যাটা হচ্ছে যে সে ভাষা জানে না যার ফলে দোকানে গিয়ে যে শব্দটা বলেছে দোকানদার যা বুঝেছে তাই দিয়েছে এখন না জানার ফলে যদি আপনি ইড়িং বিড়িং বলেন তাহলে কি আপনার সেটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ হচ্ছেন অন্তর তিনি অন্তরের খবরও জানেন অতএব আপনার কথা বুঝবেন না কেন ভাই আপনার মনে যে কথা আছে সেই কথাটা না বুঝেন তো আপনার মনে কি আছে যেটা আল্লাহকে বুঝাবেন আপনার মনে কি আছে বলুন লাইলাহ মানে আপনি কি বুঝলেন কিছুই তো বুঝেন না তো আল্লাহ অন্তর্জম কি বুঝবেন যে আপনার মনের ভেতরে কি আছে লাইলাহাল্লাহ মানে পড়বেন মাজার যাওয়া হবে লাইলাহাল্লাহ পড়বেন আর হ্যাঁ গায় কাছে চাওয়া হবে লাইলাহাল্লাহ বলবেন আর আল্লাহ নবীর কাছে চাওয়া হবে যদি আপনার মনের ভেতরে এটা থাকে তাহলে এই যে কি আল্লাহ জানবেন লাইলাহ মানে কি লাইলা লাইল ইল্লাহ মানে অনেকবার আল্লাহ ছাড়া কেউ নেই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 আল্লাহ ইলাহা ইহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই তো আমরা রয়েছি আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবাই আল্লাহ না এরকম যদি কেউ ধারণা রাখে সে তার ইমান ঠিক হবে মোমেন হতে পারবে নাকি সে পাক্কা মশরিক হবে বেশ আল্লাহ ছাড়া কেউ নেই আর একজনকে জিজ্ঞেস করুন ভাই লাহ ইল্লাহ মানে কি তো বলে আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই তার মানে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রুজিদাতা আল্লাহ বৃষ্টি দাতা আল্লাহ সব কিছু ইমানে ঠিক না ভুল কথা ঠিক যে কথাগুলো বলছে ঠিক কিন্তু লাইলাই মানে যে এটা তা ঠিক নয় কেন কারণ যদি মানে এরকম কেউ মনে করে তাহলে আবু মুসলমান। তাই না আবু জেহেল মনে করতো কিনা যে বৃষ্টিদাতাকে সৃষ্টিকর্তাকে মানত কিনা আল্লাহকে তবু আবু জেহেলকে বলা হলো লাইল্লাহ বলোলেহু তোমার পরিত্রাণ পাবে তাহলে মক্কার সঙ্গে কেন আল্লাহ নবী জেহাদ করলেন যুদ্ধ করলেন তারা তো জানতো যে আল্লাহ বৃষ্টি দাতা আল্লাহ রাজিক। তাহলে যে মানে তা নয় পরে কর্তা আল্লাহ বিরুদ্ধে তিনি জেহাদ করতেন না তাহলে মানেটা কি আরেকজন জিজ্ঞেস করেন লাইহ মানে কি বলে আল্লাহ চারা কোনো হুকুম কর্তা নেই বিধানদাতা নেই কথা ঠিক আল্লাহ চারা কোন হুকুম কর্তা নেই বিধানদাতা নেই কিন্তু লাইল্লাহ মানে কি তাই শুধু আল্লাহ ছাড়া দাতা নেই তার মানে আল্লাহর ঠিক আছে আল্লাহ নবী কি এটাই বুঝিয়েছেন তা লাইহ সঠিক অর্থ কি বলে মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো ইলাহ নেই কোনো উপাস্য নেই তাই না এই হচ্ছে তখন ওরা বললো সমস্ত কে এক বানিয়ে দিল দেখছেন মানে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 তাহলে আমি জানতে চাইছি আল্লাহ কি আল্লাহ দু জায়গায় বলা হয়েছে কিন্তু হচ্ছে আখেরাতের কথা দুনিয়ার বুকে যদি কেউ করে যত বড়ই গুণা হোক আল্লাহ করে দেন সাহাবারা শিরিক করেছেন না করেননি গেছে।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 শাস্তি ভুগিয়ে আল্লাহর ইচ্ছা যখন বুঝবেন যে হ্যাঁ এবার তার জেল খাটার সময় শেষ হয়ে গেছে তখন আল্লাহ তালা ওই তৌহিদের গুণে যদি বুকের ভিতরে তৌহিদ থাকলে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে তুলে জান্নাতে দেবেন হচ্ছে গোনা তাহলে এ বুঝতে পাচ্ছেন যে আয়াতটা বললেন আপনি সে আয়াতটা সেটা প্রয়োগ কখন হবে কেয়া মতে দুনিয়াতে না দুনিয়াতে সবারই জন্য তওবা দরজা খোলা আছে ছোট পাপ বড় পাপ যে যা তোবাক করবে আল্লাহ আল্লাহতালা হাত প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা নিজের হাত বলেন কি হে কে আছো যে আমার কাছে স্তেক ফায়ার করবে আমি তাকে ক্ষমা করব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। দিনের বেলায় যে অপরাধ করবে রাতের বেলায় তা ক্ষমা করার জন্য আল্লাহ হস্ত প্রসারিত করেন সুতরাং বোঝা গেল দুনিয়াতে যে যত বড়ই পাপ করুক সেই পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন সির তো বটেই বাকি তো আপনারা জানেন যে একটা লোক ৯৯টা খুন করেছিল সে ভেবেছিল আমার বোধ আর মাপ হবে না দিয়ে জিজ্ঞাসা করতে গেল দেখি যে আমার কোনো তবা আছে কি তারপরে একটা আলেমকে পেলো জিজ্ঞাসা করলো যে হার্লি মিন তবা আমার কিন্তু তবা না সর্বনাশ তুমি এই নিরানব্বইটা খুন করেছো তোমার আবার তব মাফাই নাকি হতেই পারে না দিদি দেখল যখন মাফি হবে না লেহ ওকেও দেহ শেষ করে নে একশোটা পূর্ণ করে দিল তবু বিবেকের কামর বিবে কামর দিচ্ছে যে আমি কিভাবে পরিত্রাণ পাব পরকালের প্রতি বিশ্বাস আছে কিন্তু এতগুলো পাপ করেছি এত বড়ো পাপ করেছি তখন সে বলা হলো যে সব থেকে বড় আলেমের কাছে যাবো এর তার যার কাছে জিজ্ঞেস করব না বড় আলেম খুঁজে খুঁজে অমুক জায়গায় যাও সেখানে গিয়ে জিজ্ঞেস করেছিল হ্যাঁ কে তোমার মাঝে এবং আল্লাহ তোবার মাঝে কে তোমার বাধা হবে আল্লাহর কাছে তোবা করো এবং অমক জায়গায় যাও সেখানে গিয়ে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যেও না কারণ সেটা হচ্ছে আর সুখারাপ জায়গা পরিবেশ চেঞ্জ করতে বলছেন যে তারপরে তার বুঝতেই পারছেন রাস্তায় তার মৃত্যু এলো তারপর রহমতের ফেরেজ তার আজবা আছে অত্যাচার করেছ পাপ করেছ পাপ করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইনা আল্লাহ সমস্ত গুণাকে মাফ করে দেবেন দুনিয়ার বুকে সুযোগ আছে আর সুযোগ থেকে সেই তোবা আপনাকে করতে হবে সেই তোবা করলে পরে আল্লাহ বড় থেকে বড় সব থেকে বড় গুণ আল্লাহ মাফ করে দেবেন কিন্তু তোবা করে মারা না গেলে কেয়ামতে আপনার কি অবস্থা হবে ওই আয়তে বলা হয় তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ ওবীন মুহ আলহিহি আজমাই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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আলরায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো শর্ট কোড থ্রি সুইফট বিআইসি কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন করুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহ নির্দেশ অত্যন্ত ইমানীমদুল্লাহ বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আর হুসেনের উপস্থাপনায় दया अर्जन कर बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह रुन सम्प्रचार सकाल साढ़े छंग